फल सम्मी देखे बीरल अनुष्ठान जालसाएल प्रति शुक्रवार रे नुन सम्प्रचार सकाल आठ टाइम पीस टी সমাধান লক্ষ্য তিন লবিলাই সসালামুক রহমতুল আলহামদুলিল্লাহ হিমিন পৃষ্টিভি বাংলার ও কাছের সম্মানিত শ্রোত্রিমণ্ডলী ও দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে আজকে আবারও একটি আয়োজনের পশা উপস্থাপন করতে যাচ্ছি সেটা ধারাবাহিক পর্বেরই একটি পর্ব তা হচ্ছে প্রকৃত শান্তি লাভের উপায় এ আয়োজনে আমরা পর্বভিত্তিক আলোচনায় আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করতে চেয়েছি যে মানুষের যান মাল দিন এগুলো হেফাজতের মাধ্যমে মানুষ প্রকৃত শান্তির লক্ষ্যে পৌঁছতে পারে আজকে এ যে আলোচনা নিয়ে আসতে চাচ্ছি তাহলে হেফজুল আকল জ্ঞানের সংরক্ষণ বিবেকের সংরক্ষণ सठीक बुझ दिन सम्पर्क जदिना थे क्यों का लक्ष्य पहुँचते अक्षम हो जा प्रकृत शांति अर्जने व्यर्थ हो जाोचन आत्मनियोग कर आगे हमारा आलोचकमंडलर परिचय आपन सामने करिए दीते चाहिए आज शाह आब्दुर जकबीन यूसुफ আরো আছেন এবং আপনাদের সামনে হেফজুল আকল জি শেখ মাদানি এ ব্যাপারে আপনার কাছ থেকেই প্রথমে শুনতে চাইব যে আকলের বা সঠিক বিবেকের সংরক্ষণের মাধ্যমে কিভাবে আমরা প্রকৃত শান্তি অর্জনের সক্ষম হতে পারে আলহামদুলিল্লাহ আলমিন ওসলাত ওসলাম আলহ আবদুল্লাহ ওরাসিনবীন মোহাম্মদ ও আলাহি ও সাহবী আহতরাম আসলে আমরা ধারাবাহিকভাবে যে একটি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করে আসছি এ আমরা পৌঁছেছি হেফজুল আকল তথা মানুষের বিবেককে সংরক্ষণ করা জ্ঞান সংরক্ষণ করা যার মাধ্যমে মানুষের জ্ঞান বিবেক যখন ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হবে এমনই শান্ত ও সঠিক বিবেক চিন্তা চেতনার দ্বারা মানুষ শান্তির পথ পেতে পারে মানুষের বিবেক যখন নষ্ট হয়ে যাবে মানুষের জ্ঞান যখন লোপ পেয়ে যাবে অথবা বিকৃত হয়ে যাবে তখন সে বিকৃত জ্ঞান চিন্তা বুদ্ধি দিয়ে কখনো মানুষ সঠিক বা শান্তির পথ কখনো খুঁজে পেতে পারে না অশান্তিটাই যেন তার কাছে হয়তো মনে হবে শান্তি বাস্তবে দেখা যাবে সেটা এই জন্য ইসলাম যে সমস্ত বিষয় সংরক্ষণের নির্দেশ দিয়েছে তার মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন সব পানীয় দ্রব্য ও খাদ্য বা কর্মকাণ্ড যেগুলির মাধ্যমে মানুষের বিবেক বিভ্রট হতে পারে সে সব কর্মগুলিকে ইসলাম টোটালি ভাবে নিশ্চিত ঘোষণা করেছে এর মাধ্যমে যেন ইসলাম মানুষের বিবেকটাকে সংরক্ষণ করেছে মানুষের এই যে মানে সঠিক বুঝ এটা একটা আল্লাহ আল্লাহ বলছেন যারা প্রকৃত বিবেকবান খাঁটি বিবেকবান যারা তাদের জন্য আসমান জমিনের সৃষ্টিতে নিদর্শন এবং দিবা আগমন প্রস্থানে অনেক নিদর্শন রয়েছে তার ফস্বের সে আলোকে জীবন গড়ে ওদেরকে সুসংবাদ দান করুন দান করুন এদেরকে আল্লাহ করেছেন এরাই হলো প্রকৃত বিবেক বান আসলে বিবেকের কারণেই তো এই কোরআন এই আমানত দিনের আমানত মানব জাতি বহন করেছে বেদী যেটা এবং ভাগ্য পরীক্ষা ইত্যাদি ইত্যাদি এগুলি সব বিবে আরাম করে দিয়েছেন আমি বলবো যে प्रचलित बर्तमान दर्शन शास्त्री सर्वश्रेष्ठ शास्त्र अलंकार जो है ना बनर पाजी सृष्टि तो विस्तारित दर्शक उद्देश्य बोलें মানুষ যে কিসের তৈরি কোরআনে হাকিম আছে বলেছেন আধুনিক বিজ্ঞান বলছে আমাদের যে ক্রমজুন থেকে মানব শিশুরা জন্ম লাভ করে যে ক্রমজমগুলো মাতা পিতার এখানে আছে সেখানে তো সমস্ত বংশ বৈশিষ্ট্য এখানে বিদ্যমান আছে একটা শিশু মাতৃ জরায়ুতে যখন জন্মের উপাদানটা সেখানে আল্লাহ হাজির করান সেখানে যায় তখন কি হয় ইন্নফাত রহিম আহ কুল্লা মাতৃ জরায়ুতে যখন জন্ম উপাদানটা আল্লাহ তালা জমা করেন স্থিতি পায় তখন আদম থেকে এই শিশু পর্যন্ত হয়েছে একটা জিনির মধ্যে অতি ক্ষুদ্র কণিকার মধ্যে তিনশো কোটি আদি জোড়া বংশ বৈশিষ্ট্য আদমের নাক কেমন ছিল চোখ কেমন ছিল কপাল কেমন চুল কেমন হাত কেমন পা কেমন গোটা বডি কেমন এর কোন বৈশিষ্ট এখানে চলে আসত এখন মানুষের করে বানর তৈরি হয়তো লাগে লাগে কোটি কোটি এটাই হতো জি জি তাহলে তখন আল্লাহ রসুল বললেন যে তোমার কি উঠ আছে বলে হ্যাঁ আমার তো উঠ আছে হ্যাঁ তখন আল্লাহ রসুল বললেন এইটা যে সাদা বা এই যে কালো এ কিভাবে আসলো তোমার বা কালো থেকে যেমন লাল এসেছে অবশ্যই তোমার বংশে এমন কোন লোক ছিল কালো ছিল সে মানে দাদা থেকে পরদাদা থেকে যত উপরে আছে কেউ একজন এমন ছিল डारोन गित दर्शक श्रोता डारोन जो ना हत्या তাহলে না হলে বিধানে সবকিছু তৈরি হয়েছে এটাও একটা বিভ্রান্তিকর এবং বিবে কথা নয় বিবেক বিবেকের বিষয়টি मानसर जन कल्याण कर वकल्याण कर ए बुझे ओर ऐसी विवेक आखिर विवेक हारिए जाए কোন একটা ভুল পদ্ধতিতে আসার কারণে কেননা যে আল্লাহ রসুল বলেছেন যে কুল্লিন তাহলে ধারণ ক্ষমতাটাই হচ্ছে বিবেক যেমন ভাবে আসবে তেমন ভাবে ধরে নেবে যখনই মানুষের বিবেকটা ভুল ধরবে তখন ওরা সঠিকটা উপদেশ গ্রহণ করবে না এই আল্লাহ তালা বলছেন অতিলকাল আম যে আল্লা সুবাহ আকালের অনেক গুরুত্ব বা অনেক উপলব্ধি শক্তির কথা আল্লাহ রাবুল্লাহ আলমিন উল্লেখ করেছেন তাই কিছু মানুষ ইসলামী ব্যক্তিত্ব তারা আবার এখন এই চিন্তা করছেন কোন সুযোগ নেই এই চিন্তা এই কথাটাই আল্লাহ না করেছেন যে অতিল কালাম দৃষ্টান্ত আল্লাহ আমি মানুষের জন্য এগুলো পেশ করেছি এবং গুরুত্বপূর্ণ করলেন আমরা একটু বিস্তারিত এই পয়েন্টের উপরে আলোচনা আসবো আল্লাহ বিরতির পরে সম্মানিত দর্শক শ্রোতা এ যে আমরা সামান্য সময়ের জন্য বিরতিতে যাবো ততক্ষণে অপেক্ষায় থাকুন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 পবিত্র এবং বিশুদ্ধ জীবন জীবনযাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামাইকুম রহমতুল দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আমরা আমাদের আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসুন যে কথা বলছিলেন আমাদের শেখ শহীদুল্লাহ খান মাদানি যে আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে ধর্মের বাইরে বিভিন্ন কুফুরি মতবাদ যেগুলো এসেছে সেগুলো তো পরিত্যাজ্য ধর্মের ভিতরে ধর্মের নামে যে সমস্ত বিবেক বর্গিত কর্মকাণ্ড যেমন বিষয় কারণ আল্লা সুহানা যে আমাদেরকে সালিম বিবেক যেটা দিয়েছেন কোন সন্দেহ নেই সঠিক বিষয় যেগুলি করান এবং সন্ন্যার এই বিবেক সেটাকে গ্রহণ করবে এতে কোনো বাধা বিভক্তি নেই কিন্তু যখন মানুষের এই বিবেকের কাছে কিছু শয়তানি প্ররোচনা এসে যায় যার ফলে বিবেক তখন বক্রপথে যাওয়ার একটা সুযোগ নিতে পারে বা নিয়ে থাকে এজন্যই জন্যই অনেক ব্যক্তি যারা ইসলামী ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও দেখা গেছে অনেক সময় তাদের আবার কোনো কোনো ক্ষেত্রে গিয়ে তারা জটিলতায় পড়ে গেছেন বরং এখানে আরও একটি দিক কেউ কেউ মনে করে থাকেন যে কোরআনকে হয়তো গ্রহণ করে নেবেন কিন্তু হাদিসের ক্ষেত্রে তারা আরেকটি শর্ত জুড়ে দিয়ে থাকেন যে হাদিস যদি করবুহ মিলে যায় তাহলেই সেই হাদিসকে তারা গ্রহণ করবেন এবং বিবেকের সাথে যদি মিলে যায় আর যদি না মিলে তাহলে সেই হাদিস গ্রহণযোগ্য নয় সেটা সহি নয় তো আকলে লালন ফালনটা একটা হলো বৈষয়িক ভাবে বস্তুগত ভাবে যেমন ফুড বর্তমান বিশ্বে উন্নত বিশ্বে এখন ছড়িয়ে গেছে সব দিকে ফুড পাওয়া যায় শিশুদের তুমি আকল দিয়ে কারো গোলামি না আমি আর আমার রসুল ছাড়া আল্লাহ ছাড়া কারো গোলামি না আল্লাহর কথা অন্ধভাবে মেনে নিবা রসুলের কথা বুঝো না বুঝে মেনে নিবা আর কারো কথা না বুঝে মানবা না এই বারবার আল্লাহ আকলকে লালন পালন করতে গিয়ে বলছেন বৈশিষ্ট্য বিবেশিষ্ট হবে সে দলিল না অন্ধাকলিদ অন্ধ অনুকরণ আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কারো যদি হয় সেটা আকলকে বিনষ্ট করি এটাও কাজ আকল বিরোধী কাজ বিবেক বিরোধী কাজ এই আল্লাহ বলেছেন যে ত হবে এবং কি না যেমন আল্লাহ আকলের তর্বত করছেন কোরআন শিক্ষা দিয়েছেন আমার মনে হয় যাচ্ছি তার আগের বাক্যটি আকলের বিষয়টি দেখুন আল্লাহ কিভাবে বলছেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওরাই যারা বধির বোবা জ্ঞান চর্চা করে না कुरान बुझे। बुझेना आय द्वारा खूब स्पष्ट प्रमाण है जीविका निर्वाह करते अवश्य ज्ञान चर्चा ज्ञान चर्चार फलाफल हम आल्ला तुम विषय তাহলে তোমরা জানা মানুষের নিকটে জানো জিজ্ঞেস কর। এবং সেটা প্রমাণ সহকারেই জানো না এটা দলিল তাহলে একটা বিবেকমান মানুষই যার বিবেক আছে জ্ঞান চর্চা করতে পারে এই মানুষই একটা জানা মানুষের কাছে আশ্রয় নেবে এবং সরাসরি আশ্রয় নিবে এ অনুমতি আল্লাদের নেই তাকে আসরে নিতে হবে দলিলের ভিত্তি দলিলের ভিত্তিতে আকল বলবেন কাজী সাহেব বলুন আর হাজি সাহেব বলুন আব্দুল রাজাহ ভাই বলুন আর মাদানী হুজুর বলুন ভাই বলুন কোথেকে বললেন কোনো মানুষের কথা গ্রহণ নেই যদি এইভাবে আমাদের জনগণ দলিল ভিত্তিক কোনো কিছু গ্রহণ করার জন্য বিবেককে রাজনৈতিক করে তাহলে বিবেক্ভব কোন মানুষ ভুলের ঊর্ধ্বে নন একমাত্র বিশ্ব নেবী হ্যাঁ কথাটা আমরা স্পষ্ট করে এভাবে বলতে পারি যে আসলে কেন মানুষ বড় হুজুর বা পীর সাহেব বা এমাম সাহেবের দোহাই দিয়ে জীবিকা নির্ভর করবে এটা তো আল্লাহ না করেছেন এই আমরা ওই কথাটা বলে থাকি যে তাকলিদ হচ্ছে কোন কোনো কথাকে দলিল ছাড়াই মেনে নেওয়া মেনে বা কোনো মুফতি সাহেব কেন বরং স্পষ্ট সাহেব হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে স্বয়ং সাহাবাই কাম কোনো যদি হন কিন্তু তাদের নির্দেশনা যদি করান সন্ন্যার বাইরে হয়ে থাকে সেটাও তো সেটাও অন্ধভাবে মেনে নেওয়া যাবে বরং সেটা অন্ধভাবে মেনে নিলে বিপথে যেতে হবে যেমন স্পষ্ট সহিদি সাহাবি আব্দুল্লাহা রবি আল্লাহ আনহুকে তিনি আমির নিযুক্ত করে রফসালাম এক প্রতিনিধি দলকে পাঠালেন পাঠানোর পর সাধারণ নিয়ম অনুযায়ী তিনি ওসিয়ত করলেন উপদেশ দিলেন আমির কেও এবং মামুর যারা তাদেরকেও কিন্তু বেচারা যিনি আমির ছিলেন সাহাবি রবি আল্লাহ তনহু হয়তো তাদের কাছে কিছুটা অনিয়ম দেখেছেন তিনি গিয়ে বললেন তোমাদেরকে নির্দেশ দেয়নি আমার নির্দেশ দিচ্ছি ঝাঁপ দাও কিন্তু এখানে তারা থেমে গেলেন কিন্তু ঝাঁপ দিলেন না তারা বললেন একজন বলে বসলেন যে যতক্ষণ না আল্লাহ জানাই ততক্ষণ পর্যন্ত এখানে এই নির্দেশ আমরা মানতে পারছি না রাসুল সাল্লামকে জানালে কোন সন্দেহ নেই আমরা রসুল ইসলামের পরে সাহাবিদের স্থান দেব তাদেরকে মর্যাদা দেবো তাদেরকে শ্রদ্ধা করব তাদেরকে ভালোভাবে স্মরণ করব দোয়া করব। কিন্তু তাদেরও অন্ধভাবে যে মানুষের বিবেককে ইসলাম লালন পালন করেছে দলিল প্রমাণ দিয়ে জ্ঞান দিয়ে ওয়াহি দিয়ে কিতাব ও সন্না দিয়ে দিয়ে তাহলে দলিল ছাড়া কোন জিনিস মানলে আমার বিবেককে আমি বিবে দিলাম তুমি আকল দিয়ে কি সঠিক জায়গাতে ব্যবহার করেনি বিবে লালনের কিন্তু আমরা আরেকটা ক্ষেত্র পাই করি জি বলুন তারা অনুধাবন করতো তাদের বিবেক সচেতন হতে পারত তাহলে আসলে কোন নাস্তিক কোন হিপোক্রেটস মুনাফেক কোন যে কুসংস্কারে আচ্ছন্ন আবু জাহালের মত জ্ঞানীরূপি মানুষ তার কাছে দিলেই কিন্তু শিশুর আকলটা তরবিয়ত হবে ঠিক এইটাও তাহলে বোঝা যায় যে কোরআন যে চর্চা করবে যে বোঝার চেষ্টা করবে এর মাধ্যমে তার আকল খুলে যেতে পারে এখানে বিবেককে কিভাবে হত্যা করা হলো কিছুই নেই লোকটা একটা ভণ্ড অথবা একটা পাগল কিন্তু তার পিছনে তাদের কান আছে কিন্তু তারা শোনে না কিন্তু তারা বুঝে না আলোচনা সুন্দর একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছিল কিন্তু আবারও সময় দুর্ভিক্ষ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পারলেন যে আমাদের আকলের সালামতি বা হেফজুল আকুল সঠিক জ্ঞান বুঝ সংরক্ষিত না হওয়া পর্যন্ত প্রকৃত শান্তি অর্জন করতে পারবো না আল্লাহ সবাই তালার কাছে আমাদের আকুল ফরিয়াদ আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন দিনের যার মাধ্যমে আমরা প্রকৃত শান্তি অর্জনের সক্ষম হব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো হাদা। الله لي ولكم ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله يا رب العباده ربنا الله ربنا الله ليس غير الله يا رب العباده امه الصحايه شعب الخلد وتي مسيوك حلل फिल्टार कर पानी विशुद्ध पवित्र कुरने अनेक बार वजात तुम्हारा नाम आदाय करो जकत दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान